মায়মুনা বর্ণিত তিনি বলেন আল্লাহ জানাবাতের গোসলের জন্য তার তারপর তার হাত মাটিতে বা দেয়ালে দুবার বা তিনবার ঘষলেন পরে তিনি কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং চেহারা ও হাত ধৌত করলেন তারপর তার মাথায় পানি ঢাললেন এবং তার শরীর ধুলেন অতপর একটু সরে গিয়ে তার দুপা ধৌত করলেন মায়মুনা রাজা বলেন অতপর আমি একখণ্ড কাপড় দিলে তিনি তা নিলেন না বরং নিচ হাতে পানি ঝেড়ে ফেলতে লাগলেন